মানবতার সমাধান আসসালামুকম্বর بالله আলহামদুলিল্লাহমিন রহিম الرجيم بسم الله الرحمن রহিম يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله ان كنتم اياه تعبدون انما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما اهل لغير الله فمن يذبح غير باغ ولا عاد فالاثم عليه الله রাহিম আল্লাহ রবুল্আলিনের জন্য সকল তারিফ এবং প্রশংসা এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ প্রতি। আল্লাহ রবুল্লা আলমিনের জন্য আরেকবার সুক্রিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে এমন বস্তু খাওয়ার অনুমতি দিয়েছেন যা আমাদের শরীরের জন্য কল্যাণ কর দেহের জন্য কল্যাণ কর আমাদের মন ও মানসিকতা চিন্তার জন্য কল্যাণকর আর আল্লা সুবাহান আমাদের জন্য এমন বস্তু হারাম করে দিয়েছেন যা আমাদের জন্য ক্ষতিকর আমাদের দেহের জন্য আমাদের চিন্তার জন্য মানসিকতার জন্য এভাবে আল্লা সুবাহান আমাদের জন্য হালাল এবং হারাম নির্দিষ্ট করে দিয়েছে কোন বস্তু আমাদের জন্য গ্রহণ করা হালাল কোন বস্তু আমাদের জন্য গ্রহণ করা হারাম অথবা কোন বস্তু হালাল কিন্তু গ্রহণ করার পদ্ধতির কারণে হারাম হয়ে যায় এই যে বিষয়গুলো একজন মুসলিমের জীবনে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশান আমাদের যুব সমাজ এবং আমাদের যুব মহিলা ভাই ও বোনেরা সব মিলিয়ে আমাদের প্রত্যেকের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে হালাল এবং হারাম বলা যেতে পারে এই দুয়ের মধ্যেই মুসলিম মানুষের একটা বিকাশ মুসলমান হালাল গ্রহণ করে হারাম বর্জন করে আমরা গত পর্বে হারাম পদ্ধতির কর্ম ব্যবসা এবং বিষয়গুলো নিয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করেছি আমরা কিছু বিষয়কে সেখানে উপস্থাপন করার জন্য প্রয়াস পেয়েছি যে পদ্ধতিগুলোতে পয়সা উপার্জন করা হারাম হয়তো পয়সা হালাল কিন্তু পদ্ধতির কারণে সেগুলো হারামে রূপান্তরিত হয়েছে টাকা এটা তো আর হালাল হারাম বলে তার গায়ে কোনো সিল দেওয়া থাকে না কিন্তু টাকাটা উপার্জন করার যে পদ্ধতি এই পদ্ধতিটি হলো বিবেচ্য বিষয় শরীরের ঘাম জড়িয়ে পরিশ্রম করে শ্রমের বিনিময়ে বিকেল বেলায় তিনশো টাকা পাঁচশো টাকা উপার্জন করেছে এটা সম্পূর্ণ হালাল এটা শ্রমিকের উপার্জন ফরজ ইবাদতের পরে শ্রেষ্ঠ অর্জন চুরি করে গোপনে কারো পকেট কেটে দু টাকা কামাই করেছে এটা হারাম টাকা তো একই ওটাও টাকা যেটা ঘাম ঝরিয়ে পরিশ্রম করে উপার্জন করেছে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে উপার্জনকারীর উপরে থাকে আল্লাহর তার জন্য থাকে পথে করার জন্য জন্য ধন্যবাদ। হারাম অবৈধভাবে থাকে। আল্লাহর আল্লাহ এবং তার জন্য অপেক্ষা করে অপমান এবং লাঞ্ছনা বিশেষ করে আমাদের যুবক ভাই বোনেরা হালাল হারামের প্রশ্নে আমাদের আজকের এই পর্বে আমরা দেখব কোন কোন বস্তু আমাদের জন্য গ্রহণ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আর কি আমরা গ্রহণ করতে পারি নিশ্চিন্ত মনে হালাল রূপে আমরা আবারও এই বর্তমান সভ্যতার সাথে বিষয়টিকে মিলাতে গিয়ে এভাবে বলবো যে আধুনিক সভ্যতার এবং এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে হালাল এবং হারাম অনেকটা একাকার হয়ে গেছে কোনটা হালাল কোনটা হারাম আমরা এখন পার্থক্য করতে চাই না তবুও কতিপয় বিষয় বস্তু যেগুলো আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করেছেন আমরা সেগুলোকে ভরে অনেকটাই প্রত্যাখ্যান করি কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখা যায় যে হালাল হারামের একটা দোটানা অবস্থায় আমরা কখনো হারামকেও গ্রহণ করে ফেলি বস্তুর দিক থেকে যে বস্তুগুলোকে আল্লাহরবুল আলমিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন তার মধ্যে আল্লাহ নিজেই বলছেন যে ইননামা ইন্নামা হার মাই তাতাজির যে আল্লাহ আমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করেছেন যে প্রাণী নিজে নিজে মৃত্যুবরণ করে প্রাণীদের ভিতরে কিছু হিংস্র প্রাণী আছে যারা নখ দিয়ে তাদের দাঁত দিয়ে শিকার করে আক্রমণ করে এই ধরনের নখে দাঁতে আক্রমণকারী শিকারী প্রাণী আমাদের জন্য হারাম করা হয়েছে ওড়ন্ত পাখির ভিতরে যে ছৌ মেরে তার পা দিয়ে নখ দিয়ে আক্রমণ করে শিকার করে সেগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে সমুদ্রের সমস্ত মৎস্যকুলকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য হালাল করে দিয়েছেন জীবজন্তুর ভিতরে সাধারণত আমাদের সামনে যেসব গৃহপালিত নম্র স্বভাবের নখবিহীন দন্তবিহীন যেসব প্রাণী রয়েছে এগুলোকে আল্লাপাক আমাদের জন্য হালাল করেছেন যেমন আমরা ভেড়া বকরি গরু ছাগল মহিষ অথবা ওট এই প্রাণীগুলোকে আল্লাহ রপুল আলমীন আমাদের জন্য হালাল করেছেন এই প্রাণীগুলো যদি নিজে নিজে মৃত্যুবরণ করে মরে যায় তাহলে এগুলো আল্লাপাক মুসলমানদের জন্য মানুষের জন্য হারাম করেছেন এর সাইন্টিফিক অবশ্যই ব্যাখ্যা আছে যে প্রাণী নিজে নিজে মৃত্যুবরণ করে এবং সেই মৃত প্রাণীর ভিতরে যে বিক্রিয়া ঘটে যে পরিবর্তন ঘটে বা দ্রুত তার ভিতরে যেভাবে জীবাণু সংক্রমিত হয় এবং মৃত প্রাণীর গোষ্ঠ যত দ্রুত দূষিত হয় এবং সেই দূষিত গোস্ত অথবা সেই দূষিত প্রাণীর সংক্রমিত হওয়ার কারণে যদি সেই প্রাণীর গোষ্ঠ কোনো মানুষ খায় তাহলে দ্রুত তার ভিতরে সেই জীবাণু দ্বারা সংক্রমিত হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে নিজে নিজে মৃত্যুবরণকারী প্রাণীগুলোর ক্ষেত্রে প্রায়ই দেখা গেছে যে বিভিন্ন রকমের জীবাণু দ্বারা জলাতঙ্ক শ্রেণীর কোনো মারাত্মক জীবাণু দ্বারা অথবা পচনশীল দ্রুত ক্ষতিগ্রস্ত কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে প্রাণীটির মৃত্যু ঘটেছে আর এই মৃত্যু হওয়ার কারণে তার গোস্ত মানুষের জন্য অনুপযুক্ত হয়ে গেছে আল্লাহ সব তালা মানুষের কল্যাণ এবং মানুষের সুন্দর সুস্থ জীবন জীবনযাপনের জন্য কি চমৎকার ব্যবস্থা এনে দিয়েছেন আল্লাহ মৃত প্রাণীর গোস্তকে হারাম করে দিয়েছেন वस्तुटी हराम गोस् हाल कह पद्त संग्रह चूरी तो ठीक है खाद हराम क्यों जिन्हे चूरी कर गोस्त से ग्रहण करबे ना अनुरूप भावे गाचर फल आल्लाक हालाल करते चूरी कर नहीं खाए তাহলে সেটি তার জন্য হারাম হয়ে যাবে একই বস্তু একটি অবস্থায় সে হালাল কিন্তু সংগ্রহ করার পদ্ধতির কারণে ওই ব্যক্তির জন্য তা চুরির বস্তু হিসাবে হারাম হয়ে যায় আল্লাহ সব তালা যেমন ভাবে মৃত গোষ্ঠকে আমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণীর গোস্তকে আমাদের জন্য হারাম করেছেন কিন্তু সমুদ্রের প্রাণী মাছ আল্লাহ আল্লাপাক এর মৃত মাসকে মানুষের জন্য হালাল করেছেন বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে সামুদ্রিক প্রাণী মৎস্য অথবা পানির প্রাণী মাছ সে মৃত্যুবরণ করার পরেও দীর্ঘ সময় পর্যন্ত তার শরীরের তার দেহের যে উপযুক্ততা তা বর্তমান থাকে এবং তা মানুষের জন্য শরীরের জন্য মানুষের দেহের জন্য কোনো ক্ষতিকর বিষয় না যে জন্য আল্লাহরবুল আলমিন আমাদেরকে নদী পুকুর সাগর পানির মৃত মৎস্যকে হালাল করেছেন আল্লাহ এই সঙ্গে আরও দুটো বস্তুকে হালাল করেছেন ইন্নামা হারামা আলাই কুমল মাই তাতা ওয়াদ্দামা এবং ওয়ালাহমাল ফিনজির রক্ত প্রবাহিত রক্ত জবাই করার পরে যে রক্ত প্রবাহিত হয় হালাল প্রাণীর জবাইকৃত প্রবাহিত রক্ত কর। এর দ্বারা মানুষের কোনো কল্যাণ সাধিত হয় না বড়। এর দ্বারা মানুষের ক্ষতির সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে যার কারণে প্রবাহিত রক্ত যা বেরিয়ে যায় স্রোতের মতো এই রক্তকে গ্রহণ করা আল্লাহ আল্লা সুবাহ মানুষের জন্য হারাম করে দিয়েছে। এরপর ওয়ালাহমাল খিনজির মানুষের জন্য খিনজির শুকর একটি প্রাণী এই শুকরের গোষ্ঠকে আল্লাহ রবুল আলমিন মুসলমানদের জন্য হারাম করেছেন সম্মানিত দর্শক শ্রোতা হারাম আমরা এখনি একটি আমিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 हेके, रात आप सकाल साढ़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 Watch Little Wonders at Their Best. Bishwai Shishwura, Aaj Sondha Shattai Aapuna Shamprachar Shokal Agarotai Bangla <laughs> Teixe, Peace TV Banglae. <laughs> As-salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aamra halal haram bostu niya alo chona kurchi. আর এ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি যে কোরআনে আল্লাপাকে স্পষ্ট করে যে বস্তুগুলোকে আমাদের জন্য হারাম করেছেন তার মধ্যে একটি হলো শুকরের গোস্তুকর এমন একটি প্রাণী আমরা সচরাচর দেখে থাকি তুলনামূলক ভাবে সবচাইতে নোংরা এবং সবচাইতে ময়লা ও পচা দুর্গন্ধময় নোংরা জায়গায় যার বসবাস এবং প্রাণী হিসাবেও যার গঠন এবং আকৃতি এবং তার বসবাসের স্থান সবকিছু অত্যন্ত নোংরা প্রাণীটির গা থেকে আসে এক ধরনের কুৎসিত গন্ধ আল্লাহ জন্য পবিত্র বস্তুকে নির্বাচন করেছেন হালাল বস্তু খেতে বলেছেন এবং পবিত্র পদ্ধতিতে উত্তম পদ্ধতিতে গবেষণায় দেখা গেছে যে শুকরের গোষ্ঠে এক ধরনের এমন জীবাণু আছে যার দ্বারা মানুষ সংক্রমিত হয় এবং আক্রান্ত হয় এবং মানুষের সবচাইতে ক্ষতিকর একটি মারাত্মক জীবাণু শুকরের গোষ্ঠতে পাওয়া যায় যে কারণে আল্লাহরুল আলমিন মানব জাতিকে এই শুকরের গোষ্ঠ খাওয়া থেকে হারাম বা নিষিদ্ধ করেছেন অনেকেই হয়তো অন্য ধর্মালম্বীরা এটা খায় সেটা ভিন্ন বিষয় অনেক কিছুই তো মানুষ খায় এই গোটা পৃথিবীতে আমরা দেখলে দেখা যাবে বিভিন্ন জাতি জীবিত মৃত একেবারে সাপ বিচ্ছ বিড়াল শ্রীগাল সহ যত প্রাণী আছে সবই খায় কিন্তু মানুষকে আল্লাহ সবহানাওয়া তালা যাকে ইমান আনা তৌফিক দিয়েছেন মোমেন হওয়ার শক্তি দিয়েছেন তার জীবন অন্যদের মতো এক করে দেখার কোনো অবকাশ নাই মুসলমানদের জীবন সুন্দর পবিত্র পরিচ্ছন্ন আরে সুন্দর পবিত্র পরিচ্ছন্ন জীবনে এই ধরনের বস্তু গ্রহণ করা আল্লাহ সব অনুমতি প্রদান করেন নাই তাই আল্লাহ বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা কুলু তোমরা খাও মিন তোমাদেরকে যা জীবিকা দেওয়া হয়েছে এই জীবিকাগুলোর ভিতর থেকে তোমরা পবিত্র বস্তু যাকে তোমাদের জন্য হালাল করা হয়েছে এই হালাল বস্তু তোমরা গ্রহণ করো এবং তোমরা হারাম বস্তু থেকে দূরে থাকো আর এই জন্য তোমরা আল্লা সুবাহন তালার প্রতি সুক্রিয়া আদায় করো যে তিনি তোমাদেরকে সবচেয়ে উত্তম পবিত্র সুন্দর বস্তু আল্লাহর আলমিন খাওয়ার জন্য ভোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন ইন আয়াতের শেষাংশ আল্লাহ বলছেন ইন কুন্তুম যদি তোমরা ইয়াহু কেবলমাত্র মাত্র একমাত্র আল্লাহ বাহানো আল্লাহ ইবাদতকারী হও তার প্রতি অনুগত হও তার প্রতি বিশ্বাসী হও তার প্রতি ইমানদার হও আল্লাহবাক অন্য এক আয়াতের ভিতরে মদকে হারাম করেছেন নখ বিশিষ্ট প্রাণী ওই যে আক্রমণ করে অথবা দন্ত বিশিষ্ট প্রাণী এই ধরনের প্রাণী আল্লাবাক আমাদের জন্য হারাম করেছেন যে কারণে বাঘ সিংহ শৃগাল বিড়াল এই সব প্রাণী মুসলমানদের জন্য হারাম এরা এই সব প্রাণী বক্ষণ করতে পারে না সাপ अथवा जेगुलसबाज करीब जतियों क्योंकि जले बसबाज करना यह प्राणी आल्ला सुबहन हराम कर सब चाहती गुरुतपूर्ण आल्लापा जो नेशा मानुष्य जीवन के ध्वस कर वस्तु के सम्पूर्ण रूपे मुसलमान जन् हराम कर दिए अन्य हराम वस्तुगुल আমাদের মুসলিম যুবকেরা বা মুসলিম পরিবারে বা মুসলিম দেশে যে কোনো মুসলমান কখনোই জানা পক্ষে শুকরের গোষ্ঠ বক্ষণ করে না যে কোনো মুসলিম ব্যক্তি কোনো মৃত প্রাণীর গোষ্ঠ বক্ষণ করে না এটা এক ধরনের মানসিক এক ধরনের অপছন্দ এটাকে কখনোই তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারে না কিন্তু মুসলিম যুবকদের ভিতরে মুসলিম সমাজে যে বিষয়টি ভয়াবহভাবে আক্রমণ করেছে মুসলিম যুবকদেরকে বিপদগামীক করে চলছে তার নাম হল মাদক দ্রব্য অথবা মদ অথবা নেশা মদ বিভিন্ন নামে বিভিন্ন রূপে আমাদের কাছে এসে হাজির হয় এর উৎস এর তৈরি করার প্রক্রিয়া বিভিন্ন রকমের হলেও এর ক্রিয়া ক্রিয়াকলাপ অথবা এর কার্যকারিতা প্রায় একই রকম মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে ফেলে মানুষ উম্মাদ হয়ে যায় একসময় তার ভিতরে এক ধরনের মাদকতার প্রভাবে মাতলামি শুরু হয়ে যায় ইসলামের প্রথম যুগে আরবের সেই যাযাবর জীবনের সময় মদের ছিল ব্যাপক প্রচলন তারা মতপান করতেন প্রাথমিক যুগে মদ সরাসরি নিষিদ্ধ ছিল না প্রথম আয়াত আসলো এর মধ্যে মানুষের জন্য কিছুটা ভালো অথবা কিছুটা তার এনার্জির জন্য কল্যাণকর মনে হলেও এটি মানুষের জন্য ক্ষতিকর এর উপকারের চাইতে অপকারিতা বেশি এক পর্য আল্লাহরবুল আলমিন মদকে হারাম ঘোষণা করলেন সেই দিন থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত মদ সকল অবস্থায় হারাম থাকবে মুসলিম যুবক ভাই বোনেরা আজকে আমাদের দেশে কি হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে মদ আমাদের যুবকদের হাতে পৌঁছে যাচ্ছে মাদক দ্রব্য তাদের হাতে পৌঁছে যাচ্ছে আর পরিণতিতে আমাদের সমাজ এক ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে উচ্চবিত্ত পরিবারগুলোতেই আমরা বেশি করে যুবকদের মধ্যে এমন কি নারীদের মধ্যেও আজকে মাদক দ্রব্যের সুবল হানা দিয়েছে এমন কিছু ট্যাবলেট মার্কেটে এসেছে বিভিন্ন নামের যে ট্যাবলেটগুলোর দিকে আমাদের যুবকরা যুবতীরা আকৃষ্ট হয়ে পড়ছেন এটি এমন একটা হারাম বস্তু মৃত প্রাণীর গোষ্ঠ খেয়ে ফেললে নেশা হবে না শুকরের গোষ্ঠ অজানা অবস্থাকে বক্ষণ করে ফেললে একেবারে মৃত্যুবরণ করবে না অথবা তার জীবন ধ্বংস হবে না অথবা সে যদি রক্তের কিছু অংশ খেয়ে ফেলে সেজন্য তার মৃত্যু হবে না বরং ওই আয়তে আল্লাহ রব্বুল আলমিন এমন প্রাণী হারাম করেছেন যেই প্রাণী আল্লাহর নাম ছাড়া কোনো দেবতার নামে কোনো পশুর নামে অথবা কোনো ব্যক্তির নামে অথবা কোনো উদ্দেশ্য সফলের জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি সত্তার নামে যদি কোনো জবাই করা হয় পশু ওই পশু হারাম কেননা একমাত্র আল্লাহর নামেই একটি পশুকে জবাই করা আল্লাহ আল্লাপাক অনুমোদন দিয়েছেন ওই পশুর স্রষ্টা হলেন আল্লাহ এবং ওই পশুটিকে জবাই করার অনুমতি তখনই হবে যখন আল্লাহর নাম উচ্চারণ করে সেটিকে জবাই করা হবে বিসমিল্লাহ আল্লাহ আকবার অনেক সময় আমরা দেখি মানুষ কবরে নজর মানে মানুষ মাজারে গরু ছাগল পাঠিয়ে দেয় তাদের উদ্দেশ্য যদি কবরবাসীকে খুশি করার জন্য হয় তাহলে ওই প্রাণীর গোস্তও হারাম হয়ে যায় কারণ কবরবাসীকে উদ্দেশ্য করে কোনো প্রাণী উৎসর্গ করা দেবতার সামনে মূর্তির সামনে কোনো প্রাণী উৎসর্গ করা একই কথা হয়ে দাঁড়ায় এই যে হালাল বস্তু হারাম এই বস্তুগুলো এক পর্যায়ে গ্রহণ করার একটা অনুমতি এসেছে জীবন রক্ষার জন্য অপারগ হয়ে গেলে আর কোনো উপায় নেই সমানি যে তোররা বা আদিন এতটা নয় শুধুমাত্র ততটা যতটুকু দিয়ে ওই মুহূর্তের কঠিন অবস্থাটি মোকাবিলা করা যায় অর্থাৎ এই জীবন রক্ষার জন্য প্রয়োজনের সামান্যতম যতটুকু দিয়ে জীবনটা রক্ষা করা যায় অনুমোদিত কিন্তু মদের ব্যাপারটি ভিন্ন মদ এমন একটি হারাম বস্তু যেই বস্তুটি গ্রহণ করলে মানুষের মস্তিষ্ক শরীর এভাবে পরিবর্তিত হয় যে মদ গ্রহণ করার জন্য তার দেহের ভিতরে এমন একটা অনুভূতি সৃষ্টি হয় যে পরবর্তী পর্যায়ে সে যদি মদ গ্রহণ না করতে পারে মাদক দ্রব্য গ্রহণ না করতে পারে তাহলে সে ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থার সৃষ্টি করে সম্মানিত যুবক ভাইরা আমরা দেখেছি মদের জন্য মাদক দ্রব্যের জন্য নেশার বস্তুর জন্য নেশার জিনিস কেনার জন্য মাকে খুন করে ফেলেছে ছেলে তার বাবাকে আঘাত করেছে ভাইকে খুন করে ফেলেছে ঘরের জিনিসপত্র ভেঙ্গে চোরমার করে চুরি করে টাকা নিয়ে মাদক দ্রব্য কেনার জন্য মাতাল হয়ে ছেলে ছুটে গেছে সর্বশেষ আমাদের দেশের সবাইকে স্তম্বিত করে এই নেশার নীল মরণ ছু মেয়ে তার বাবা মাকে খুন করে ফেলেছে উদ্দাম মুক্ত বন্ধনহীন এই আধুনিক সভ্যতার ভয়াল ছু একটি শান্ত বালিকা মেয়ে মাদকের নেশায় নেশাগ্রস্ত হয়ে কি ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে বাবা মাকে খুন করে দিয়েছে এটি হল মদের শেষ পরিণতি ভয়াবহতা সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমাদের এই আলোচনা যারা শুনছেন যুবক ভাই বোনেরা হারাম বস্তু হারাম উপায়ে উপার্জন মানুষের জীবনে একটা বড় ধরনের পতন ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকমের কাজকর্ম আল্লাহ কবুল আলমিন আমাদেরকে অনুমোদন দিয়েছেন আল্লাহর নামের উপর বিসমিল্লা বলে শুরু করা নিয়তকে বিশুদ্ধ করে এগিয়ে যাওয়া রহমত এবং বরকত উপর থেকে কামনা করা অল্লাহকো মাইয়াশাহ বিঘাইর হিসাব তিনি বেহিসাব জীবিকা দেওয়ার মালিক তার কাছে কোনো কিছু অভাব নেই আল্লাহ মালিক আলম দীর্ঘ আলোচনায় আপনাদের সামনে বিভিন্ন বিষয় উপস্থাপন শেষে এ আমি আরো করতে চাই হালাল পথে উপার্জন হালাল বস্তু ভক্ষণ আল্লাহর প্রতি পূর্ণ ইমান তাকওয়া অর্জন এবং সেই সাথে জীবনকে কোরআন এবং সুননা মোতাবেক পরিচালিত করে আমরা পৌঁছতে পারি জান্নাতুন মিন তাহাতিহাল আনহার যে জান্নাত আমাদের জন্য আল্লাহরপুল আলমিন সৃষ্টি করে রেখেছেন আমরা সেই জান্নাতে যেতে চাই আমাদেরকে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দাও আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক Yeah. <sharp inhale>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 पाउंड उंड नंबर शून्य नारे शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई विजि बता पाठ मेल कर रेट पिस डट ई मानवतार समाधान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 क्या इसलम दिए भलो आचरण जोर बोझार जन्ख चरित्र गठने इसलम कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेष्टिंग